কিছু অংশ রুকুর পেল তাহলে রাকাত হয়ে যাবে অধিকাংশ আলমদানী যদিও কিছু আলমরা এর বিরোধিতা করেছেন আর এ ক্ষেত্রে বেশ দলি রয়েছে সহি দলি রয়েছে কিছু সুতরাং ঠিক আছে এটা একটি লোক বাইরে থেকে আসছে ইচ্ছা করে জামাতটা ধরবো একটু পিছিয়ে গেল রুকু পেলো রুকু পেলে রাকাত হয়ে যাবে বোখারিতে একটি হাদিস আছে আর একটি লোক প্রথম থেকে পেলো তোক বের থেকে আর নীরব বসে থাকলো দাঁড়িয়ে থাকলো না সুরাফাতে পড়তে হবে